কালা মানসু বোমা কালা আখুল্লিউ করিবুল্লি কালা হজস্তিকা হজ্জা আনসিক হব্বান ও রাজা আহমাদ আল্লাহ নবী আলি সালাতাম হজের মাঠে একজন মানুষকে বলতে শুনলেন লব্বাই কান সুব্রমার পক্ষ থেকে আল্লাহ আমি হাজির আল্লাহন আলিসাম ওই মানুষটিকে জিজ্ঞেস করলেন মান সুব্রমা সুব্রমা কে লোকটি বললেন আখল্লি কারি বললী বর্ণাকারী এখানে সন্দেহ করেছেন যে তিনি ভাই বলেছিলেন ওই লোকটি না তার কোনো একজন আত্মীয়র কথা বলেছিলেন ভাই বা আত্মীয়র পক্ষ থেকে সুব্রমা আমার ভাই অথবা আমার একজন আত্মীয়খ तुम्हें सुब्रमार पक्ष हज करतेच बदली हज तुम कि तुम्हारे हज आदा कर लोकटी ना तो हज करी नहींज्न प्रथम निजे हज तुम करव तरह सुब्रमार पक्ष तुम्हें बदली हज कर हज द्वारा बुझते सुस्पष्ट जे लोकटी निजे हज ना সুব্রমা ভাই বা তার আত্মীয় পক্ষ থেকে বদলি হজ করতেছিলেন আল্লাহ নবী আয়সাল্লাম বললেন আগে নিজের হজ করে নাও এর পরে পক্ষ থেকে বদলি হজ করবে তাহলে ইহাজিস দ্বারা বোঝা গেল যিনি বদলি হজ করবেন অন্যের আগে নিজের হজ করে নিতে হবে ইহাদিসটি আবু দাউদ ইবনু মাজা বর্ণনা করেছেন ইবনু হব্বান সহি বলেছেন আহমদ রাহিমলার নিকটে हालस्टी मऊकूफ ये उन्हीं सठीक हालिस्टी शहीद सनदे रसुल्लामर बाणी हिसाब महद्री सिंह निकटे सुसाब्यस्त और यह बदली हजर जन् शर्त हल निजे आगे हज करते अपनी अन् पक्ष हज करते आल्ला नबी आई सल्लम सरसरिता दिलें तुम्हें हज करोम লোকটি বলল না তখন বলেন আগে নিজে হজ করো তাহলে কোনো ব্যক্তি যদি অন্যের পক্ষ থেকে বদলি হজ করার নিয়ত করে ফেলেন অথচ সে নিজে হজ করেন নাই তাহলে যে ব্যক্তি হজ করবেন বদলি তারই হজ হয়ে যাবে যার পক্ষ থেকে বদলি হজ করবেন তার হজ হবে না তাই আল্লাহ নবী আহসাল্লাম এই লোকটি নিয়ত মেনেছিলেন সুব্রমার পক্ষ থেকে আল্লাহ নবী সেখানে তাকে নিয়ত চেঞ্জ করে বললেন কেউ যদি নিয়ত চেঞ্জও না করে পরিবর্তন না করেন তবু সেই হজটি তার নিজের পক্ষ থেকে হয়ে যাবে যার পক্ষ থেকে বদলি হজ করছেন তার পক্ষ থেকে হজ হবে না সেটা আমরা এহলসের দ্বারা বুঝতে পারছি ওয়ান أقرب نحابس فقال آف كل آمين يا رسول الله الله نبي عليه الصلاة والسلام خدباتي چلين حج فيديو دي قطبانا رسول الله صلى الله عليه وسلم الله نبي عليه الصلاة والسلام خدباتي چلين حجر بشوية عرشنا كورتي چلين الله قطب عليكم الحج الله رب العالمين تما دل پوپوري حج فروز كوري ديئے چن تبه كار پورتی فروز تر شرط عمرائتی مدد جانتے پیلے چن ایک تارنامه الأقرابين حابس صحبه دارية بلين افي كل آمين يا رسول الله اي حاج تاكي بطي بشوري فروز ایک جون لكر جبون اكبر نا بطي بشوري اي حاج ادا كرتو بي قال لو قلتها لا وجبت الحج مره جدا بي بلتم جهان بطي بري حاج با بي بلتم ها تولي بطي بري تمادر بطي حاج وجيب خيجي تول تولي خنال الله نبي কি বললেন হজ ওয়াজিব ফরজকে তিনি অজীব বললেন এই নিকটে ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য নেই যেটাই ওয়াজিবাই ফরজ সেটাই ওয়াজিব তাই আল্লাহর নবী ফরোজকে অজীব বললেন বললেন আল্হাজ মাররা একবার জীবনে হজ করলেই হয়ে যাবে প্রতি বছরে করা পরিজনে ফামা আজাদফা হুয়া তাতাওয়া। একবারের পরে যে গুলি হজ করবে সেগুলি নফল হজ বলে এটা পরিগণিত হবে এটাকে গণনা করা হবে। ফরজ হজ একবার মাত্র। হবেমিজি মেত্রীকে বর্ণনা করেছেন পাঁচজন অর্থাৎ চার জনে আবু দাউদ নাসাই ইবনে মাজা এবং হাম্বাল এই চারজনে বর্ণনা করেছেন ওয়াসনুফি মুসলিম হানিসা এই হানিসের মূল বক্তব্যটা হজ যে একবার ফরজ মুসলিম শরীফে আবহা থেকে এর মূল বক্তব্য আলোচিত হয়েছে এ পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম হজ কার প্রতি ফরজ কীভাবে ফরজ কয়বার ফরজ এটা আমরা জানতে পারলাম হজ নির্দিষ্টতার মাস রয়েছে সেই আলহাজ আশর আলুমার নির্দিষ্ট মাস সেটা হল শওয়াল জিলকাদ এবং জিল হজের এই হজের মাসে হজের নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট নিয়মে হজ পালন করা হজ করার চেষ্টা করতে হবে তোমরা দেরি না করে হজ তাড়াতাড়ি করার চেষ্টা করবে কারণ যেন না আসতে পারে সমস্যা আসতে পারে অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে হয়তো একজন মানুষ ইমানদার থেকে বেমানত হয়ে যেতে পারে जो हज कर मजबूत करा हज के अथा जेटा शर्ना एम किस के शर् निजर ऊपर आरोप करज के एक बारे बुड़ो जखा कबरे गेसे तक बेले चलो मक्काय मरे गे भलो एम कज करते गए देखा जाए हज सठिक आदा करते हमें हजर द्वित अध्याय शुरू करब बाबुल म মি কাতের বহু বছর মাকিদ মিকমার নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট জায়গা যেখানে এবাদত করা হয় এবাদতের জন্য নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময়কে বলা হয় মি কাত এই নামাজের যেরকম সময় রয়েছে হজেরও কিন্তু কিছু মিকাত রয়েছে অর্থাৎ যেইখান থেকে হজ বা উমরাকারী নিজে এহরাম বাঁধবেন এই জায়গাগুলিকে বলা হয় মি কাত আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা মাধ্যমে মক্কার চতুর দিক দিয়ে মক্কার চতুর্দিক দিয়ে বিভিন্ন স্থানকে হজকারী উমরাকায় জন্য মিকাত বানিয়ে দিয়েছেন নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়েছেন যেইখানে গিয়ে মানুষ এহরাম বানবেন যারা ভিতরে আছেন ভিতরে যা যার স্থান থেকে মক্কাবাসী মক্কা থেকে এহরাম বানবেন পাঁচটি মিকাত বেঁধে দিয়েছেন এই পাঁচটির ভিতরে এক দুইটি মিকাত এর মধ্যবর্তী হয় সেখানে গিয়ে অথবা ওই বরাবর স্থান গিয়ে তারা এহরাম বাঁধবে কারণ হজ এবং কারির জন্য মিকাত বাঁধা ছাড়া অতিক্রম করা কি ঠিক না এটা ওয়াজিব কেউ যদি ত্যাগ করে সেজন্য তার প্রতি আসবে তাকে জরিমানা দিতে হবে আবদুল্লাবিনা আব্বাস যেটা আপনার আগেই বলছিলাম যে রাসুল্লাহ বর্ণনা আব্বাস থেকে পাই কারণ তিনি সুন্দরভাবে রাসুল্লাহ সাল্লামের সঙ্গে থেকে থেকে সব কিছু জেনেছেন এবং ওই অনুযায়ী আমল করেছেন আর সেটা আমাদের জন্য ব্যক্ত করেছেন যা আমাদের কেমন পর্যন্ত যারা হজ করবেন উমরা করবেন তাদের জন্যে পাথেও হয়ে আমাদের সুন্দরভাবে হারিস গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে স্বর্ণ অক্ষরে আবদুল আব্বাস বলেন আল্লাহ নবী আলী সাল্লাতামাসীর জন্য নবী আল্লাহ হুলাইফা কি করেছেন আল্লাহ নবী আলিসালাম মিকা নির্দিষ্ট করে দিয়েছেন মদিনাবাসীরা এখানে এসে এ রাম বাঁধবে যেটা মদিনা থেকে প্রায় পাঁচ মাইল দূরে এটা অবস্থিত এটি এখন বিরে। আলী বা আবার আলী বলে পরিষিদ্ধ এখান থেকে যেটা তারা জহুফা নামক জায়গা থেকে তারা এহরাম বাঁধবেন কর্নাল মানাজ আর যারা আহলি নাজদ যারা নাজুবাসী যারা এদের জন্য কর্নাল মানাজিল যেটা তয়েফে অবস্থিত বাসীরা বা তয়েফের বাইরের যারা মাসদের যারা তারা যখন মক্কায় প্রবেশ করবে রাস্তা দিয়ে তখন তারা সেখান থেকে কি করবে তারা এহলাম বানবে আর বলে আহলিল ইয়ামান ইয়ালাম লাম আর ইয়ামানবাসীদের জন্যে ইয়ালাম লাম একটি জায়গা সেখানে তাদের জন্যে কি করা হয়েছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে হুন না এই মিকাতগুলি যারা এখান দিয়ে আসবে তাদের জন্যে এটি মিকাত হবে ছোট্ট একটি বিরতির পরে আবারও আমরা ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ जकिर आरिकार्ता पृथ्वी सब चेस्सी वृद्धि पा धर्म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 উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলামের কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম গ্রন্থের ধারাবাহিক তার এবং বলেছেন হুন না হুন এই মিকাত গুলি তাদের জন্যে এই মিকাত যাদের নাম উল্লেখ করা হয়েছে মদিনাবাসী শামবাসী নাজবাসী ইয়ামানবাসী তাদের জন্য।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 আর যারা মধ্যবর্তী জায়গায় থাকবে সেটা আল্লাহ তাদের ওই মধ্যবর্তীর পরিমাণে গিয়ে তারা ওমরা এবং হজ এহরাম এ দ্বারা আমরা বুঝতে হজ উমরা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবসা করার জন্যে দেখার জন্যে কোনো কারোর সাক্ষাত করার জন্যে চিকিৎসার জন্য অন্য যে কোনো উদ্দেশ্যে যদি কেউ মক্কাতে যায় হজ উমরার ইচ্ছা নেই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 এখানে দুইটা মত রয়েছে তবে যদি কেউ হারামের বাইরে গিয়ে করে আসে ভালো কেউ যদি মক্কার থেকেই করে নাই তবু তার উমরা হয়ে যাবে তবে হজ যারা করবেন তারা যে যে স্থান থেকে এহরাম বেঁধে নেবেন উমরার ক্ষেত্রে শুধু ওই হালালে যেতে হবে কি না এ ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায় ওমান হাইফু আনসাহ আর যারা এই মিকাতের ভিতরেই যাদের অবস্থান তারা যে যেখান থেকে উমরা এবং হজ করতে চাইবে সেখান থেকেই তারা মে কি করবে এহরাম বাঁধবে তাদেরকে এ মিকাতে আসার প্রয়োজন নেই হাত তাহল মাক্কা এমন কি মক্কাবাসীরা মক্কা থেকেই তারা কি করবে এহরাম বাঁধবে এই শব্দটুকু থেকে মক্কা আরবাসী মক্কা থেকে এর অর্থ ওলামারা বলেছেন যে এমন এমনকি উমরার জন্যেও যদি মক্কাবাসী এহরাম বাঁধতে চায় নিজ স্থান থেকেই বাঁধবে আবার কেউ কেউ মা আয়সর আনহা। যখন ওমরা করতে চেয়েছিলেন হজের পরে তখন তাকে ওই হারামের বাইরে ন এই রাম বাঁধার জন্য তার ভাই আব্দুর রহমানকে সাথে পাঠিয়েছিলেন ওই থেকে কেউ বলছেন যে তাহলে ওমরা করতে হলে মক্কার লোকও যদি হয় তাহলে বাইরে যেতে হবে তবে এর উত্তরে বলেছেন যারা বলছেন যেতে হবে না যেহেতু আয়সরাদ আনহা মক্কার বাইরের মানুষ তিনি মক্কার অধিবাসী নয় কাজী তাকে পাঠিয়েছিলেন তাই মক্কার বাইরের যারা হবেন তারা উমরা করতে চাইলে হারামের এরিয়ার বাইরে হালাল এরিয়াতে গিয়ে তাকে কী করতে হবে এহরাম বানতে হবে এই ধরনের মতামত রয়েছে আমাদের হাদিসে যেটা পাচ্ছে আহ মাক্কা মিমাক্কা হজের ক্ষেত্রে সবাই একমাত ওমরার ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে আমরা আপনাকে সেটা বুঝিয়ে বলেছি মক্কার লোক যদি হয় যে যেখান থেকে এহরাম উমরার বেঁধে নিলে অসুবিধা হবে না কিন্তু বাইরের লোক ওমরা করতে চাইলে মক্কা থেকে তাহলে হারামের এরিয়ার বাইরে গিয়োকু দাউদাইন্দা মুসলিম মুসলিম শরীফে এসেছে কিন্তু সেখানে বর্ণনাকারী সন্ধ করেছেন হাদিসটিকে রাসুসাল্লাম করেছেন না এটা কোনো সাহাবীর এটা কথা এখানে। মতপ্রাক্ত করেছেন সেই বোকাইতে যেটা আছে আল্লাহর নবী আলিসের সেই দ্বিতীয় খালিফা উমার ফারুক রাজি আল্লাহন তিনিবাসীদের জন্য কি করে নির্দিষ্ট করেছিলেন আসলে আমরা এমন বলবো যে আল্লাহর নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন উমার রাজে আল্লাহ তালহো ইজতেহাদ করে গবেষণা করে তিনিও নির্দিষ্ট করেছিলেন ইরাকবাসীদের জন্যে জাতুল এরক আল্লাহর নবীরটার সঙ্গে ওমারের যে চিন্তাভাবনা সেটা মিলে গিয়েছিল এটা আমাদেরকে দুইটি বর্ণার সঙ্গে মিলের জন্য এই ধরনের ব্যাখ্যা করেছেন ওলামা আর সেটা আপনার কাছে আর জোহফা শামবাসীদের জন্য এমানিদের জন্য হলো এলামলাম আর ইরাকিদের জন্য হলো জাতুলির এই পাঁচটি কি করা হয়েছে মিকাত বেঁধে দেওয়া হয়েছে তাবা ঘরের চতুর দূর দূর দিয়ে দেওয়া হয়েছে যারা এটা দিয়ে আসবেন যারা এর অধিবাসী যাদের জন্য নাম উল্লেখ করা হয়েছে তারা করবেন যারা এর উপর আসবেন তারাও করবেন আর যারা দুই মিকাতের মধ্যবর্তী তারা এমিকাতে অথবা মিকাতে যেতে পারেন অথবা যে যেখানে আছেন ওই দুই মিকাতের বরাবরই বা একটি মিকাতের বরাবর দিয়ে ঘেরাম বানলে হয়ে যাবে এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যেটা তো স্থল পথে যদি জল হয় পানি পথে যদি জার্নি হয় অথবা আকাশ পথে বিমান দিয়ে যদি হজা আসেন তাহলে ক্ষেত্রে মনে রাখতে হবে যখন তিনি তার বিমান কোন যে দিক দিয়ে তিনি প্রবেশ করতেছেন মক্কার দিকে যাচ্ছেন বা জেদ্দা দিকে যাচ্ছেন যেই মিকাত বরাবর হবে পাইলট বা কুরুরা বিমানের যারা দায়িত্ব আছেন তারা বলে দিবেন যে এখন বিমান বা দ্বারা জাহাজ পানি জাহাজের মাধ্যমে আমরা অমুক মিকাত অতিক্রম করতে যাচ্ছি তখন তারা রেডি হয়ে যাবেন হাজ সাহেবরা এবং তারা সেই বরাবর গেলে যখন ঘোষণা হবে তখন তারা নিয়ত করে নেবেন লাভ্বাইকা বলে তারা নিয়ত পড়ে নিন লব্বায়িকা অমরাতান বালব্বাইকা হাজ যান বা লব্বাইকা হাজা অমরাতান এটার পরবর্তীতে আমাদের নিয়মে আসবে এইভাবে নিয়ত বেঁধে এরপরে তাহলে বিয়া পড়তে থাকবে লাভবাইক আল্লাহ লাব্বাইক এইভাবে পড়তে থাকবে কাজেই জেদ্দাই এয়ারপোর্টে গিয়ে তারপরে হজের নিয়ত করবে এটা ওলামা একরামদের অধিক অংশেই বলেছেন ঠিক না বরং যখন তিনি তার মিকাত অতিক্রম করবেন তখনই তিনি নিয়ত করে নেবেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যদিও পরবর্তীতে আসবে এখানে আমরা একটা উল্লেখ করি চাই সহজের জন্য যে একটা এহরামের কাপড় পরা আর একটা এহরাম বাঁধা এহরামের কাপড় আপনি বাড়ি থেকে বা এয়ারপোর্ট থেকে পরে পারেন তবে এহরাম বাধা হলো কি হজের বা উমরান নিয়ত করা তাহলে কাপড় পরলে এহরাম বাধা হয় নাই হয় না বরং এহরাম হলো হজ বা অমরাতে প্রবেশের নিয়ত করা এজন্য জন্য অনেকে মনে করেন কাপড় পরে নিয়েছি এহরাম বেঁধে নিয়েছি না বরং এহরাম বাধা বা এহরামের কাপড় খুলে দিলেও এহরাম খুলে যায় না সেটা নিয়তের সঙ্গে সম্পর্ক কেউ যদি গোসল করার জন্য তার উপরের কাপড়টা খুলে রাখে বা নিচের কাপড়টা চেঞ্জ করে তাহলে তার এহরাম শেষ হয়ে যাবে এমন কথা না কারণ এহরাম বাধা আর খোলাটা নিয়তের সঙ্গে অন্তরের সঙ্গে সম্পর্ক কাপড়ের সঙ্গে নয় তবে এ রামের জন্যে সাদা কাপড় পরতে হবে এ পর্যন্ত আমরা যেটা বুঝতে পারলাম যে হজ উমরার জন্যে একটা নির্দিষ্ট স্থান থেকে এ রাম বাধা এটা একটা অজীব কে অজীব ত্যাগ করলে তাকে দম বা তাকে রক্ত প্রবাহিত করতে হবে তাহলে এই যে না জেনে বুঝে অনেক সময় মিকাত অতিক্রম করে দিচ্ছেন কোথায় বিমান কখন অতিক্রম করলো এই জন্যে যদি আগে বেঁধে পেলে সমস্যা নেই তবে পরে হয়ে গেলে তাকে দাম দিতে হবে যে কথাটি আমরা আরও বিস্তারিত কোন কোন কাজে দাম লাগে কোথায় হাদি লাগে কোথায় ফিদিয়া লাগে এর বিস্তারিত আলোচনা পরবর্তীতে আসবে আমাদেরকে মিকাতের ব্যাপারটা ভালো করে জেনে নিতে হবে কে কোন দেশ থেকে আসছেন কিভাবে মিকাত অতিক্রম করবেন मान के बलाढ़ जिजर प्रस्तुति हज आज फरज हजर मसाल हजर विधान हजर आहकाम जाना अपनारती फरज हज फरज ले पढ़ा नाई जिजाबाद प्रशिक्षण नई और चले आसले एक बीधरे जाए हज करी जा हज कर हजिड़े फिर जाब এমনটা তো কখনোই আপনার জন্য সমুচিত নয় আপনি শিক্ষিত আপনি দুনিয়ার ব্যাপার বুঝেন দিনের ব্যাপারটাও বোঝার আপনাকে চেষ্টা করতে হবে এজন্যে আমরা পৃষ্টি বাংলার মাধ্যমে হজের বিষয়টা আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করতেছি হাদিসের আলোকে যাতে করে আমরা সুন্দরভাবে রাসু সুল্লামের হজ রাসু সুল্লাম উমরা আমরা আদা করতে পারি এবং নিষ্পাপ হতে পারি জান্নাতি হতে পারি সেই তো আমাদের দাওয়াত থাকবে আপনাদের কাছে এবার তিন নম্বর অধ্যায় হজ পর্বের এবং তার পদ্ধতি কি হবে এই নিয়ে আমরা তৃতীয় অধ্যায়ে এবার এসে গেছি এই অধ্যায়ে আয়ালা থেকে প্রথম হাদিস আনহাকার সাল আলাই হাজ ওয়াজা ফামান ومننا من اهل بالحج وعمره ومننا من اهل بالحج معيش সিদ্দিক رضی الله تعالى عنه قرن جامعه সবাই মিলে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর বিদায় হজ অর্থাৎ রাসূলের একটাই হজ ছিল এই হজে আমরা সবাই বের হয়ে গেলাম فمن من اهل بالعمره আমাদের মধ্যে কে উমরার নিয়ত বার করলো অর্থাৎ tamattu حج tamattu حج হলো যে উমরার নিয়ত করে মিকার থেকে মক্কায় পৌঁছে তাওয়ফ সাই করে মাথার চুল নাড়িয়া বা ছোট করে হালাল হয়ে যাবেন আট তারিখে অমুত্তর বিয়া আবার তিনি হজের নিয়ত বাঁধবেন যে যেখানে থাকবেন যিনি মিনায় মিনায় যিনি মক্কা যে কোনো হোটেলে ওখান থেকে এহেরাম বেঁধে মিনার দিকে যাবেন মান এ হলো হজ্ তামাত্মিন আবার কেউ হজ্ কেরান এহরাম বেঁধে ছিলেন হজ উমরা একসঙ্গে লবরাতান বা লব্বাইকে অমরাতান ও হাজান উমরা এবং হজ একই সঙ্গে মক্কায় গিয়ে উমরার কাজ শেষ করে এহরাম না খুলে ওই অবস্থায় থেকে যাবেন আট তারিখে মিনা চলে যাবেন এটা হলো কেরান কেরান মানে মিলিয়ে দেওয়া হজ উমরা একসঙ্গে আর তামাত্ম মানে কি করা ফায়দা নেওয়া আনন্দ নেওয়া আপনি মক্কায় পৌঁছে ওমরা শেষ করে হালাল হয়ে স্ত্রী থাকলে স্ত্রী সহবাস করা আপনি ফ্রি হয়ে যাওয়া এই যে ফায়দা নয় কেবল হয় তামাত্ম তাহলে হাজ এবং ওমরা। আলাদা করে এটা হলো তামাত্মে হলো কেরান আর যদি শুধু হজের নিয়ত বাঁধে সেটা হয়ে যাবে কি হজে ইফরাদ বাকি অংশ আমরা পরবর্তী পর্বে পূর্ণ করবো আজমাইন আসসালামুমি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 क्यों चलते आल्लाहर भय सब समय देखा जावार पुंजी प्रति रविवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीस टी बांगल्